আসসালামাইকুমতুল্লাহ প্রান্ত থেকে দর্শন করছেন শুনছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এর সাথে বসে এর অনুষ্ঠানে বসে কিছু উপকৃত হন দিন ও দুনিয়ার কিছু কথা শিখে যান কিছু আমল করুন ফলে আখেরাতে আপনাদের কাজে লাগবে কাল আখেরাতে এটা পাথেও হবে ইনশাল্লাহ কিছু না হলেও পাপ ক্ষয় হবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে ব্যবসার গ্রহণ করে এবং তারই মাধ্যমে অর্থ উপার্জন করে এটা হারাম এইভাবে অর্থ উপার্জন করা হারাম ইসলামী অর্থনীতিতে এটা একরকম কদর ব্যবহার করা মুসলমানদের জন্য ঠিক না মুসলমানদের অর্থনীতি কি হবে পবিত্র হবে পরিচ্ছন্ন হবে এই জন্য তাদেরকে পরিচ্ছন্ন রূপে পবিত্র রূপে নিজেদের অর্থকে পবিত্র করতে হবে পরিচ্ছন্ন করতে হবে নিজের খাদ্যকে হালাল করতে হবে হারান থেকে পবিত্র করতে হবে তবেই না সেটা জান্নাত যাওয়ার উপযুক্ত হবে আলোচনা করছিলাম যে ধর্মকে বা আখেরাতকে দুনিয়া লাভের কাজে ব্যবহার করা মোটেই বৈধ না এ প্রসঙ্গে বলছিলাম রাসুল্লাহ সাল্লাহ আসসালামের কিছু হাদিস রাসুল্লাহ আসলাম আরও বলছেন মান্তা আল্লা ই যে ব্যক্তি এমন এলেম শিক্ষা করবে যে ইলেম দ্বারা মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় যেমন কিসের এলেম কোরআনের এলিম হাদিসের এলেম তাই না কোরআন হাদিসের এলমতের এলেম এই কেবল আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় আর এই ইলেমি হচ্ছে ফরজ তালাবুল ইলমে ফারিদতুল আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ তাই না কোন এলেম কোন এলেম দুনিয়ার এলেম না বরং দিনের ইলেম যে ইলেম শিক্ষা না করলে কবরে শিক্ষা করা হল ফরস এই ইলেম যদি কেউ শুধু এই জন্য শিক্ষা করে যে সে দুনিয়া কামাবে দুনিয়া উপার্জন করবে টাকা পয়সা উপার্জন করবে তাহলে তার শাস্তি কি রাসুল্লা বলছেন জান্নাতের যে সুগন্ধ জান্নাতের যে হুর জান্নাতের যে গাছপালা আল্লাহ আকবর তার কোনো কল্পনাই নেই মানুষ কল্পনাতেও আনতে পারে না তার হৃদয়ে সে কল্পনা আসতে পারে না সেই জান্নাতের সুগন্ধও পাবে না জান্নাতের সুগন্ধ বহুদূর থেকে প্রায় পাঁচশো বছরের পথ থেকে সেই জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে জান্নাতের সুগন্ধ পাবে না পায় তার মানে কি সে জান্নাত দেখতেই পাবে না ইবনে মাসুদ রাজি আল্লাহ বলছেন কাইফা বিকুম ইদাল কাবির তোমাদের তখন কি অবস্থা হবে যখন ফেতনা তোমাদেরকে জরাগ্রস্ত করে ফেলবে যাতে ছোট প্রতিপালিত হবে বড় বৃদ্ধ হয়ে যাবে মানে যে বিধাত জিনিস খারাপ জিনিস সেটাকে মানুষ কি মনে করবে সুনত আর যদি সেইটাকে পরিবর্তন করতে যান তো বলবে এর এ তো আপত্তি করে কি খারাপ কথা বলছি। তার মানে মানুষ পরিবেশে প্রচলিত হয়ে গেছে প্রচলিত যেটা হয়েছে তার বিরুদ্ধে আপনি কিছু বলতে গেলেই বাস নতুন। আপনি যে শুনছেন এটাই হচ্ছে নতুন হাদিস নতুন না কিন্তু আপনি অবাক হয়ে বলেন আরে নতুন হাদিস বলছে কেন না আপনার পরিবেশে সেটা প্রচলিত হয়ে গেছে ইবিন বলছেন তখন তোমাদের কি অবস্থা হবে তখন অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো এটা কখন হবে আমানতদার লোক কম হবে ও কাস উমারা ওকুম আর তোমাদের নেতা বেশি হবে নেতার অভাব হবে না মানে না আপনি মরল বহু মরল পাবে বহু নেতা পাবে ওয়া কাল্লাত ফোকাহা আর প্রকৃত জ্ঞানী ফাঁকি আলেম কম হবে দুনিয়া বেআেরা আর আখেরাতের কর্ম দ্বারা দুনিয়া উপার্জন করা হবে মানিক বিন দিনার হাসান রহমতুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন আলেমের শাস্তি কি তিনি উত্তরে বললেন হৃদয়ের মরণ হৃদয়ের মৃত্যু অনেক মানুষের হৃদয় মারা যায় তাই না বললেন হৃদয়ের মৃত্যু কি হাসান বললেন পরকালের কর্ম দ্বারা ইহকাল অনুসন্ধান করা বিন মেহরান বলেন হে ওয়ালারা তোমরা কোরআন কে বেসাতিরূপে গ্রহণ করো না যার দ্বারা দুনিয়ার লাভ ও স্বার্থ খুঁজে বেড়াবে কোরআন কিন্তু স্বার্থ খোঁজার জিনিস না বরং দুনিয়া দ্বারা দুনিয়াকে এবং আখেরাত দ্বারা আখেরাতকে কে অন্বেষণ করো কেউ তো বিতর্ক করার জন্য কোরআন শিক্ষা করে কেউ বা লোকে তার দিকে ইঙ্গিত করবে প্রসিদ্ধ হবে লোকমাঝে নাম হবে চর্চা হবে এই লোভে শিক্ষা লাভ করে আর সেই ব্যক্তি উত্তম যে তা শিক্ষা করে এবং তাতে আল্লাহর আনুগত্য করে আল্লাহ তারা আনুগত্য করার জন্য কোরআন কি বলছে শিক্ষা করে এক অন্ধ ব্যক্তি সুফিয়ান শৌরী শাহচর্যে বসতো রমজান মাস এলে গ্রামাঞ্চলে বের হয়ে যেত মরুভূমিতে বেরিয়ে যেত রমজান মাস এসেছে সেখানে লোকেদের ইমামতি করে বস্ত্র প্রতিদান দেওয়া হবে আর রকম লোকের জন্য বলা হবে তুমি তোমার প্রতিদান পৃথিবীতেই সত্তর নিয়ে ফেলেছ কোরআন পরে কাল কেয়ামতের মাঠে জান্নাতে বলা হবে যে এক একটা আয়াত পরো আর একটা মর্যাদাই উন্নীত হও তাই না আর এই শ্রেণীর লোক যারা কোরআন বিক্রি করে এইভাবে গ্রামাঞ্চলে বেরিয়ে গিয়ে তারা অর্থ উপার্জন করে আনছে টাকা পয়সা উপার্জন করে আহার দ্রব্য উপস্থিত করছে তাদের জন্য বলা হবে তোমাদের বিনিময় দুনিয়াতেই গ্রহণ করে ফেলেছ অন্ধ আপনি আমার জন্য এই কথা বলছেন অথচ আমি আপনার সহচর আপনার শিষ্য বললেন আমি ভয় করছি যে কেয়া মতে আমাকে বলা হবে এতো তো তোমার সহচর ছিল কেন একে উপদেশ দাওনি তাই বলছি তাই আমি তোমাকে শিক্ষা দিলাম বললাম বিশ্রী বিন হারেস বলেন পূর্বের ওলামাগণ তিন গুনে গুণান্বিত ছিলেন সত্যবাদিতা হালাল করি এবং আর আজ আমি ওদের একজনের মধ্যে সেই সব গুণের একটাও দেখতে না। তাহলে তাদের কি করে গাজ্য করব বা কি করে তাদেরকে দেখে হাসি মুখে সাক্ষাৎ কেমন করে তারা ইলমের দাবি করে অথচ তারা পার্থিব্য বিষয়ের উপরে এক অপরের ঈর্ষা ও হিংসা করে আমির ও নেতৃবর্গের নিকট সমস্যা ও গিবত করে এইসব এই জন্য করে যাতে তাদের অবৈধ অর্থ নিয়ে অপরদের প্রতি ঝুঁকে না যায় ধিক তোমাদের প্রতি হে ওলামা দল তোমরা যে আম্বিয়ার উত্তরাধিকারী নাইবে নবী তাই না তারা তো তোমাদের ইলমের ওয়ারেস বানিয়েছেন আর নবীরা তার সাহাবাদের শাহাবাদেরকে ইলমের ওয়ারেস বানিয়েছেন যা তোমরা বহন করছ কিন্তু তার উপর আমল করতে প্রকাশ করছো তোমাদের কোন কর্মকে অর্থপাদনের মাধ্যম বা সুযোগ বানিয়ে নেয় এবং কেবল অর্থপাদনের উদ্দেশ্যে দিন শিক্ষা করে আল্লাহ বলছেন মানকানা ইউরুল ফিহা। যে ব্যক্তি দুনিয়া এবং তার চাকচিক্য চায় দুনিয়ার জিন্দিগি চায় চাকচিক্য চায় আমি তার আমলের বিনিময় দুনিয়াতেই দিয়ে দেবো কোন রকমের ক্ষতি করা হবে না তাদেরকে পৃথিবীতে ওরা কম পাবে না তাদেরকে কম দেওয়া হবে না ফিল কিন্তু দুনিয়াতে যখন দব। তখন আখেরাতে জাহান নামের আগুন ছাড়া কিছু দব না তখন জাহান নামের আগুন ছাড়া কিছু পাবে না ওয়াহিতামা আর তারা যা করেছিল তা নিষ্ফল হবে ও বা যে আমল করেছিল সব বাতিল হয়ে যাবে আখড়াতে কিছুই পাবে না বুঝতেই পাচ্ছেন যে যারা ধর্মকে রূপে বেসাতি রূপে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মিক নয় অথচ ধর্মীয় কোনো প্রতীককে যেমন দাড়ি টুপি লম্বা পিরহান প্রভৃতিকে নিজের ব্যবসায় টেকনিক হিসাবে ব্যবহার করে তারা এই ধর্মীয় চিহ্নগুলোকে ব্যবহার করে কি জন্য নিজেদের টাকা পয়সা কামাবার জন্য এরাও যে ধর্মকে ধামা বানিয়ে সরল মানুষের মন লুটে অর্থ জমা করে তা বলাই বাহুল্য এইবারে বক্তার কথা যারা দুনিয়া কামাবার উদ্দেশ্যে বক্তিতা করে বেড়ায় তাদের জন্যও কঠিন অবস্থা দিবা নিশি পোড়া পেটের লাগিয়া কিনা করিতেছি ঘুরিয়া ঘুরিয়া বানিরিয়া বানরি করিয়া যতনে নাচাইয়া ফিরি ভবনে ভবনে। তাই না বানিরে নিজের কথাকে বানরি বানিয়ে নাচিয়ে বেড়াচ্ছে এই বক্তাদের যারা দুনিয়াদার বক্তা যারা নিজেদের কথাকে নিজেদের কথার টেকনিককে ব্যবহার করে কি জন্য অর্থ কামানোর জন্য তাদের উদ্দেশ্য আমি বললাম উদ্দেশ্য কিন্তু অনেক রকম হতে পারে সবাই কিন্তু এক না অতএব সবাইকে এক মনে করাও ঠিক না যদি তার নিয়তে থাকে সে ব্যক্তি যদি এই নিয়তে ফিক্সড বেঁধে দেয় যে আমাকে এত টাকা দিতে হবে না হয় যাব না কেন আমি আপনাকে একটা কারণ বললাম যে কারণে সমাজ অনেক সময় সেই আলেমের প্রতি সেই বক্তার প্রতি কোনো খেয়াল করে না বিবেক করে না যে তাকে তার প্রয়োজনীয় পারিশ্রমিক খরচপাতি রাহা খরচ যাকে বলে দিতে হবে এ খেয়াল করে না তখন আপনাকে বাধ্য হয়ে একটা পথ বেছে নিতে হয় যেটা বাধ্য হয়ে করা হয় সেটা কিন্তু হারাম হয় না তবু যারা বক্তা যারা আলেম যারা দিনের প্রচারে থাকে তাদের এরকম করা উচিত না দর্শক মন্ডলী আমরা একটু বিরতির পর আবার আপনাদের কাছে আসবো সাথে থাকুন ইনশাআল্লাহ আমি আপনারা দেখছেন বাংলা পড়ক এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর ইসলামের মধ্যে প্রবেশ করো এবং অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান বিরতির পর আবার আপনাদের কাছে এলাম যে আমরা যে আলোচনা করছিলাম ধর্ম ব্যবসা নিয়ে ধর্ম ব্যবসা যে ধর্ম ব্যবসাতে বহু মানুষ ফেঁসে আছে এবং বক্তার কথা আলোচনা করছিলাম যে বহু বক্তা তারা নিজেদের বক্তিতাকে বানরি বানিয়ে নাচিয়ে বেড়ায় এবং বক্তৃতাকে পেশারূপে গ্রহণ করে মানুষের কাছে সমাজের কাছে অর্থ সম্পদ গ্রহণ করে তাদের কথা আলোচনা করছিলাম বলছিলাম নিয়োগ যদি ঠিক থাকে তাহলে পারিশ্রমিক নেওয়াটা খারাপ না কিন্তু চেয়ে নেওয়া ঠিক না কিন্তু যদি বাধ্য হয় এই শ্রেণীর ধোকাবাজিতে পড়ে তাহলে সে নিরূপায় এই জন্যে সমাজকেও ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন বক্তা এই রকম কোন বক্তা ওই রকম যে বক্তা ওই রকম তাকে বাদ দেন তার সাথে আপনি সহযোগিতা করবেন না তাকে ডাকবেন না এখন মুশকিল হচ্ছে কি বক্তিতা যেখানে করানো হয় সেখানে আমরাও যারা বক্তিতা করাই জলসা করাই সেখানে কিন্তু একটা উদ্দেশ্য অন্য রকম হয় মাদ্রাসার উন্নতি কল্পে জলসা তাই না মসজিদের উন্নতি কল্পে জলসা সেখানে উদ্দেশ্য থাকে কি লোক যাতে বেশি আসে আর লোক বেশি যাতে আসে তাহলে এমন বক্তা চাই যে বক্তা নিমেষে হাসাতে পারে নিমেষে কাঁদাতে পারে তাই না আমাদের কিন্তু অমুক যে রং কথা বলবে যে রঙের কথা বলবে হাসাবে আর এমন ঘটনা বলবে যে আপনাকে কাঁদাবে সেই রকম জলসা হলে পরে লোক বেশি হবে আর আপনার টাকা চাঁদা আদায় বেশি হবে তাই না উদ্দেশ্য অনেক রকম আছে জলসা যুবক ভাইরা যাদের যারা ইসলামের হৃদায়ত পেয়েছে যারা মাঝে মাঝে কখনো কখনো সিনেমা করায় ভিডিও করায় যাত্রা করায় লোটো করায় তারা দেখছে না তো চল আনন্দের একটা তো কিছু ব্যবহার করতে হবে জল জলসা কর এই চাঁদা করে তখন ধুমধাম ধামা, রান্না বান্না খাওয়া দাওয়া তখন একটা বক্তা আনতে হবে এই অমক নিয়ে ভালো বক্তা ডেকে নিয়ে আমাদের উদ্দেশ্য দেখুন জলসা করানোর উদ্দেশ্য দেখুন মনের কেবল প্রবৃত্তির আনন্দ লাভের জন্য মনের আনন্দের জন্য যদি আমরা জলসা করি সে জলসাতে কী লাভ হবে জেনে রাখবেন যে কথা অন্তর থেকে বলা হয় সে কথা অন্তরে গিয়ে আঘাত করে যে কথা অন্তর থেকে এখলাসের সাথে বলা হয় সে কথা মানুষের অন্তরে গেঁথে যায় এবং তাতে উপকার হয় আর যে কথা অন্তর থেকে বলা হয় না অন্যান্য উদ্দেশ্য বিভিন্ন রকম উদ্দেশ্যে করা হয় বলা হয় সে কথাই মানুষের কোনো উপকার হয় না জলসা করালেন দেখবেন সেই মানুষই যেসব মানুষরা যেসব যুবকরা জলসা করায় ফজরের নামাজ পড়ে শেষ রাতে ঘুমিয়ে যায় ফজরের নামাজও পড়ে না তো আমাদের বিভিন্নমুখী উদ্দেশ্য আছে মাত্র দোষ দিলে হবে না বরং বক্তাদের প্রতি আমাদের সহানুভূতি মন নিয়ে দেখতে হবে যদি এরকম বক্তা হয় আমরা তাদেরকে নিয়ে আসবো পাণ্ডিত্যপূর্ণ করণ হাদিসের বক্তা যদিও তার বক্তিটা শুনতে ভালো না লাগে তার মধ্যে রস না থাকে তার মধ্যে হাসাকান্দা না থাকে তবু আমরা হাদিস কোরআনের বাণী তার কাছ থেকে শুনবো কিন্তু সমস্যা হলো উদ্দেশ্য হচ্ছে লোক জমা করা আপনার মাদ্রাসার উন্নতি হবে মসজিদের উন্নতি হবে তার লোক বেশি হবে আর লোক বেশি হলে চাঁদা বেশি হবে এই উদ্দেশ্য যদি হয় তো বুঝতেই পারছেন সুতরাং সহানুভূতি মন আমাদেরকে বুঝতে হবে আর কোনো বক্তার উচিত নয় যখন তিনি বক্তৃতা করবেন যখন তিনি ধর্ম প্রচার করবেন তখন তার উদ্দেশ্য যেন কি না হয় দুনিয়া না হয় দরকার আছে তিনি গ্রহণ করবেন কিন্তু পরিপূর্ণ রূপে বক্তৃতাকে বেসাতি বানিয়ে ব্যবসা বানিয়ে অর্থ উপার্জন করবেন এটা কোনো মতেই জায়জ না আপনারা জানেন নবীরা আম্বিয়া আলাই সালামরা যখন দিন প্রচার করেছেন তখন দিন প্রচারের পেছনে কি কোনো অর্থ দাবি করেছেন যখনই অর্থ দাবি করা হবে লোক কিন্তু সরে যাবে তবে একটা পার্থক্য আছে আল্লাহ তালা যে বলেছেন মিন ইন ফাইনাল নবীরা বলতেন তাই না যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না ও মের তো না মিনাল মুসলিম আমাকে মুসলিম হওয়ার আদেশ দেওয়া হয়েছে এখানে পারিশ্রমিক কার কাছে আল্লাহর কাছে নবীরা কোনো দিন দাওয়াতের বিনিময়ে যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের কাছে কোনো অর্থ চাননি এখন যারা বক্তা যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের কাছ থেকে পয়সা চাচ্ছে তাই না এটা ঠিক না এখন যদি যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের কাছ থেকে পয়সা না চেয়ে যদি তৃতীয় পক্ষ কেউ পয়সা দেয় যেমন ইসলামী সরকার মুসলিম সরকার যদি এই শ্রেণীর মানুষদের বরণ পোষণ করে যেমন মুসলিম দেশগুলোতে আছে ইমামের বেতন বহন করে মোয়াজমের বেতন বহন করে ইসলামী দায়ী যারা তাদের বেতন বহন করে তাদের পারিশ্রমিক তাদেরকে দেয় বায়তুর মাল থেকে দেয় গো কথা কিন্তু তৃতীয় পক্ষ যদি না থাকে তাহলে সমাজকেই বহন করতে হয় আর সমাজ বহন করবে তখন সমাজের কাছ থেকে আমি তারা যে আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না পারিশ্রমিক কার কাছে চা আমার পারিশ্রমিক কোথায় আছে একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে কম আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি দাওয়াতের বিনিময়েছেন হল হুদের আয়াত উনত্রিশ নম্বর আয়াত নয় নম্বর আয়াত বলছেন নবীর ঘটনায় বলছেন ওমা ইন আজরিয়া ইমিন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আমার মজুরি রব্বুল আলমিনের কাছে তারপরে ওই যে নবীদের অনুসরণ করার জন্য এক শ্রেণীর মানুষ ইত মাল্লা এস আলকুমা আলাইহ আজর ওয়াহ মহতাদন তোমরা তাদের অনুসরণ করো যারা দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চায় না এখানে এক মানুষ বলে যে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে প্রচার করে বেড়াচ্ছে তবলিগ করে বেরাচ্ছে, তাদের কথা শোনো আর যারা এসি রুমে বসে বক্তৃতা করছে স্টুডিওতে বসে বক্তৃতা করছে পয়সা নিয়ে বক্তৃতা করছে তাদের কথা শুনো না কিন্তু শোনা না শোনার প্রশ্ন শুধু পয়সা নেওয়া না নেওয়ার ব্যাপার তো নয় এসি রুমে বসে করছে না রোদে বসে করছে এমন তো নয় যে রোদে বসে করলে তার কথা শুনো। আর এসিতে বসে করলে তার কথা শোনো না এমন কি আল্লাহ বলছেন তা না এই আয়াতি আল্লাহ তালা বলছেন হতে হবে মোহতাদুন হতে হবে যার কথাটা ঠিক তার কথাটা গ্রহণ করতে হবে যারা কথা শোনে কিন্তু তার মধ্যে যে কথা সবচেয়ে উত্তম সেই কথার অনুসরণ করে হাসান মানে ভালো আর আহসান মানে সবচেয়ে ভালো তার মানে আপনি কথা শুনবেন কার কথা শুনবেন কার কথা শুনছেন কার কাছ থেকে শুনছেন তা না বরং যার কথা উত্তম সবচেয়ে উত্তম সেই উত্তম কথা যে কথাটা সব থেকে উত্তম সেই কথার অনুসরণ করো। করোহাম তাদেরকে হেদায়ত করে যদি এই পদ্ধতি গ্রহণ করে যে যেখানে হক কথা পাবো আমি সেখান থেকেই গ্রহণ করবো জরুরি না যে নিজের পয়সা খরচ করে বলছে না পরের পয়সা নিয়ে বলছে যেখানে আল্লাহ ওদেরকে হৃদায়ত করেন ওদেরকেই পদ দেখেন আল্লাহ পক্ষ থেকে সার্টিফিকেট ওয়া উলাই উলুল আলবাব তারাই হচ্ছে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ কারা যারা হক কথা এবং সবচেয়ে উত্তম কথা যে কোনো জায়গা থেকে গ্রহণ করে তাই না তবে আমলের প্রভাব আছে এ কথা নয় তবে আপনি যখন দেখবেন যে একটা যার এলেম নেই সে নিজের পয়সা ব্যয় করে এলেম প্রচার করছে যার এলেম নেই সে আবার কি প্রচার করবে তার কথা আপনি মানবেন আর যে আপনার বেতন ভোগী বেতন নিয়ে প্রচার করছে তার কথা আপনি শুনবেন যদিও তার কথা খাঁটি এটা ঠিক না আপনি হক দেখে ব্যক্তি চিনুন ব্যক্তি দেখে হক চিনবার চেষ্টা করবেন না সুতরাং বক্তার উচিত নিজের করা। আর পারিশ্রমিক হলে সমাজের কাছ থেকে পারিশ্রমিক নেবেন কিন্তু আসল তা না হয়। তাছাড়া বুঝতেই পারছেন বিশাল অবস্থা হবে কাল কেয়ামতের দিনে জবাবদিহি করতে আপনার খুব কষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা বলি যা শুনি তা যেন আল্লাহর উদ্দেশ্যে হয় যেন কেবল দুনিয়ার কামানোর উদ্দেশ্যে না হয় আল্লাহ যা বলছি যা শুনছি যা করছি এর পূর্বে আপনি বক্তব্য তো বলেছিলেন হজের কথা আলোচনা করছিলেন তো এখন হজের পৌঁছায়নি কোন ব্যক্তির হয়নি তো কোন ব্যক্তি ধনী ব্যক্তি যদি তাকে হজ করাই তাহলে সে কি হয়ে যেতে পারে আল্লাহ বলছেন আলানজ সেই ব্যক্তির ওপরে যে ব্যক্তি সমর্থ হবে সেই ঘর পর্যন্ত পৌঁছানো যে ভাবে হোক এখন যদি কারো নিজের পয়সা না হয় যে পয়সা ব্যয় করে একটা সামর্থ্য হচ্ছে কি পয়সার সামর্থ্য অর্থের সামর্থ্য আর একটা শারীরিক সামর্থ্য শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই তাহলে তার উপরে হজ ফরজ না কিন্তু অর্থ ব্যবস্থা কেউ যদি করে দেয় যে আমি তোমাকে টাকা দিচ্ছি আপনার শ্বশুরমশাই বললো যাও বাবা আমি তোমাকে টাকা দিচ্ছি হজ করে এসো কিংবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোন সংগঠন যদি বলে যে আমি টাকা দিচ্ছি বা আমরা টাকা দিচ্ছি আপনি হজ করে আসুন তা হজ করে এলে আপনার ফরজ আদায় হয়ে যাবে আপনার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু অপরের পক্ষ থেকে আপনি হজ করতে পারেন না আপনি নিজের হজ করেননি তখন যদি কেউ আপনাকে হজ করতে পাঠায় আপনার শ্বশুর হোক কিংবা গ্রামের লোক হোক কিংবা সংগঠন হোক বলে অমকের নামে হজ করে আসুন তাহলে আপনার সে হজ হবে না কারণ আপনি নিজের হজ করেননি আগে কিন্তু আপনার নিজের হজ করাবার জন্য যদি কেউ আর্থিক সহযোগিতা করে আপনি হজটা করে আসেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে আপনার যদি পরবর্তীতে আবার টাকা হয় যে আবার হজ করতে হবে তা না আপনার ফরজ আদায় হয়ে গেছে দর্শক মণ্ডলী আপনারা সাথে থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আল্রায়ন ব্যাঙ্ক ব্যাংক বিআইসি কোড আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও পাউন্ড অ্যাকাউন্ট